মানে ভাগ করা তো খাবরে আহাদ মানে খাবারের ওয়াহেদের ভাগ করা কি দিক দিয়ে এর আগে ভাগ হয়েছে খাবরি ওয়াহেদকে তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু ওটা অন্য দিক থেকে আর এটা হচ্ছে শক্তিশালী হওয়ার দিক দিয়ে হাদিস অথবা দুর্বল হওয়ার দিক দিয়ে এটা তার শক্তিশালী হওয়া দুর্বল হওয়ার দিকে বলছেন করে বা দুর্বল হওয়াকে কেন্দ্র করে এরকম তর্জম করতে পারেন বিনিসবাতে এলাকুওয়ার মানে তার ওই খাবরে ওয়াহেদের শক্তিশালী হওয়া অথবা দুর্বল হওয়া বা এবং দুর্বল হওয়াকে কেন্দ্র করে এটাকে কেন্দ্র করে ভাগ এই ভাগ কেমন করে ভাগ করা হয়েছে বলছেন খাবার খাবরুল আহাদ খাবরে আহাদ বিভক্ত হয়েছে সে হোক অথবা আজিজ হোক অথবা গরিব হোক বিনিসি তার শক্তিশালী হওয়া অথবা কমজোর হওয়াকে কেন্দ্র করে কিসমাই দুই ভাগে তাহলে সার কথা হচ্ছে খাবরে ওয়াহেদ দুই খাবরে ওয়াহেদের দুই কিসিম দুই প্রকারের একটি হচ্ছে মকবুল আর একটি হচ্ছে মারদুত ভাগের আগে এখন এটা ভাগ ওটা ভাগ পরে আসবে এর আন্ডারে আসবে মাকবুল এবং মারদুত মাকবুল কাকে বলে সহজ ভাষায় আগে অর্থ করে দি গ্রহণযোগ্য হাদিস সহি হইতে পারে হাসান হইতে পারে সাহিলে গাইরি হইতে পারে যোগ্য হাদিস মানে প্রত্যাখ্যাত গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য একটি দুয়া এসছে বা একটি আমল আসছে এমন হাদিস হচ্ছে যেটি হাদিস তাহলে সেই হাদিস উপর আমল করা যাবে না যেমন আজকে শোনাইলাম জমার পরে সবাই বারাতের হাদিস দিনে রোজার আগো রাতের নবল পড়ো হাদিস কি মারদুদ যতগুলি জাইফের কিসিম আছে মৌু পর্যন্ত হালকা জাইফ থেকে শুরু করে একেবারে মৌজু পর্যন্ত সবগুলি স্তর হচ্ছে মারদুদের কিসিম মারদুদের আন্ডারে আর সহি যেমন বললাম সহি হচ্ছে মানে মকবুল হচ্ছে যেগুলি বললাম সহিহি লেগাই হাসান লেজাতি হাসান লেগাইরি বলছে মকবুল আলিফ মানে কাকি মা তারা আমি করলাম গ্রহণযোগ্য কিন্তু মানে এই নয় যে একেবারে একশো বলা যাবে যে এটা সত্য তবে তার সত্য তার দিকটা বেশি ভারী আপনি একজন ভালো মানুষ সত্যবাদী মানুষ ঠিক না সে থেকে এসে খবর দিচ্ছেন যে এরকম একটা ঘটনা দেখলাম এখন বারামারির ঘটনা দেখলাম বা ধরাধরির ঘটনা দেখলাম কিছু লোকে যাওয়া ধরে নিয়ে গেল কথাটা সত্য না মিথ্যা হ্যাঁ জরুরি সত্য হয় লোকটি ভালো সেজন্য বলবে যে কথা সত্য কিন্তু সম্ভাবনা ভুলেরও আছে সম্ভাবনা ভুলেরও আছে আশি সত্য নব্বই সত্য পঁচানব্বই পার্সেন্ট সত্য কিন্তু দুই চার পাঁচ পার্সেন্ট তাতে সম্ভাবনা আছে ভুলের ইচ্ছা করে হইতে ভুল যার সত্য হওয়ার সম্ভাবনাই হচ্ছে বেশি তারিফ শোনেন এখন মকবুল ওহুয়া মা তারা যাহা সিদ্ুল বিহি বলছেন ওই হাদিসকে বলা হয় संबदात मान संबाता सत्यता प्राधान्य पार्टी भारतीय सत्यता प्राधान्य पदीस के बला जाए मकबुल बोला अच्छा एर हुकुम कि देख लथा सत्य हवाट प्राधान्य पाया মিথ্যা হওয়া বা ভুল হওয়ার তুলনায় ভুল হওয়ার দিকটা শতাংশ এর হুকুম হচ্ছে রকম হাদিসের হুকুম হচ্ছে যে তা দলিল হিসাবে পেশ করা জরুরি এতেজাজ দলিল হিসাবে পেশ করা জরুরি সেটা দলিল পেশ করবেন আপনি অল আমালে বিহি এবং তার উপর আমল ও জরুরি আমল করা অবশ্য। दिस मकबुल तक हादी अपनी दलिल प्रमाण पेश करो इन हादी देखी मकबुल से सही जी हम लेर हासान हक मकबुल हादिस दलिले पेश करते दलिल इफतार दलिले हादीस দলিল বা মানে খ মারদুত দ্বিতীয় হচ্ছে মারদুদ হাদিস ওহুয়া মালাম সংবাদ দাতা যে ব্যক্তি কোনো সংবাদ দিনদার মানুষ নামাজি মানুষ ইসলাম সেন্টারে আসে এই দিকটা দেখছি তখন মনে করছে যে না ঘটনা সত্যি কিন্তু মাহবুবের আর দিক দেখছি যে কথা খুব বেশি বলে হ্যাঁ কথা খুব বেশি বলে তো ফল কথা যে বলে কথা আবার বাড়িয়া চেড়ে মানে তেল মশলা দিয়ে কথা বলে কি জানি ফিফটি হইতেও পারে আবার নাও হইতে পারে যাবে না নিচেই থাকছে তার সত্যতা ফিফটির নিচেই থাকছে একে বলে মারদুদ হাদিস তাহলে মারদুদ হাদিস মানে এই নয় যে একেবারে জাল হাদিস হইতে হবে না জৈব যেটা জৈব হাদিস এরকমই আর মজু কাকে বলবো যে হাদিসের নব্বই থেকে পঞ্চানব্বই বা একশো পার্সেন্টের কাছাকাছি নিরানব্বই পার্সেন্ট ভুল হওয়ার মিথ্যা হওয়ার দেওয়ার সম্ভাবনা আর এক দুই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সহি হওয়ার সম্ভাবনা আছে তাহলে এই হচ্ছে মকবুল আর মারদুদের তারিফ স্পষ্ট এর হুকুম কি যেই হাদিসে দেখলাম যে ব্যক্তি সংবাদদাতা সংবাদ দিচ্ছে তার খবর ফিফটি বা তার নিচে তিরিশ শতাংশ বিশ্বাস করা যেতে পারে সত্তর শতাংশ অবিশ্বাস মনে হচ্ছে তাহলে এর কথা নেবেন না নেবেন না নেব না তাই তোমার কথা সম্ভাবনা বেশি যে হয়নি তোমার নেওয়া যাবে না তাহলে মারদুদ রেজেক্টেড मालिकीमेल समस्त मजहब हदीस की जईफ है मान मरदूदिम ओपर लेवल এর ওপর আমল করা নাই বরং যদি আপনার জানা থাকে যে হাদিস জয়ীফ তাহলে আমল করা যাইজ নাই এমনি দুয়া হিসাবে তো করতে পারেন যে কোনো সময় না আরো দুটো বাক্য বাড়িয়ে কারো মুখস্থা ছা শুনতো অবেলা মধ্যখানে এই দিগো আর ওই দিক আছে এই দুটি কথা জাকারি সাহেব আইনুল বাড়ি সাহেব আপনাদেরকে এই মর্মে একটা গল্প শোনায় আইনুল বাড়ি সাহেব একবার দেওবন্ধ গেলেন অনেকদিন আগের ঘটনা যখন আমরা ছাত্র জীবনে ছিলাম বয়সে ষোলো সতেরো আঠারো এই সে গল্পটা করলেন উনি যে আমি দেবন্ধ গিয়েছিলাম আর মজাহির উল্লম হানাফিদের দুটো সবচেয়ে বড় প্রতিষ্ঠান হাট হাজারের চাইতে বড় প্রতিষ্ঠান এই বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যত তাহি এমনকি তুরস্ক থেকে হানাফিরে দেবন্ধে পড়তে পড়া ছেলেদের আর মনে করে মানে বড় এই অবস্থা বলছে আমি গেলাম গিয়ে হাদিস যে তার সাথে দেখা করলাম সাহারানপুরের যে যেটা জাকারি সাহেব যেখানে নিজে পড়িয়েছেন সেখানকার সাইখুল হাদিসের সাথে দেখা করলাম আর বললাম যে আপনাদের বিগত সাইফুল হাদিস জাকারিয়া সাহেব এই যে চারটা বাক্য করেছে অথচ হলো দুটো বাক্য আছে কোন আবার হাওয়ালা লিখেনি কোন কিতাবে আছে দয়া করে আপনারা তো হাদিস যে বড় আলম সবচেয়ে সাইখুল হাদিস তার কাছে যে হাদিসের পন্ডিত তাদের তার কাছে কোনো জবাব পেলাম না আর সাহারানপুরে গিয়েও ও জবাব পেলাম না ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসায় দুটো হানাসি মাদ্রাসায় গিয়ে কোনো জবাব পাওয়া যায়নি তাদের কাছে এইরকম আপনাদেরকে বলছে একটু হাট হাজার কারণ নেই কথা ভালো এতে কেন তাহলে ওরা বাড়িয়েছে আরো কেউ আরো বাড়ায় এখানে এতগুলি লোকের সব বাড়াইতে থাক দুয়াতে বাড়ানো যাইজও কি যে বিশেষ ক্ষেত্রে দুয়া বাড়ানো যায় কেউ তাহলে মসজিদে ঢুকছে আল্লাহ আল্লাহ আল্লাহ বিশেষ ক্ষেত্রে যে বিশেষ দোয়া আছে তার উপর বাড়ানো জায়জ না মাস্লা শুনে রাখেন বিদাত কারণ নবী সালাম এই দুয়া পড়েছেন এবং শিখেছেন আপনার জন্য এই অধিকারণে আপনি বাড়াইবেন হ্যাঁ আপনার নফুল বাংলায় করেন যে ভাবে দুটোতে পার্থক্য বুঝতে হবে আপনি এখন দোয়া করছেন আল্লাপাক আপনি মায়ের জন্য দোয়া করেন খালার জন্য দোয়া করেন ফুফুর জন্য দোয়া করেন খুব বাড়ান না সারা রাত বসে যান বা ঘরের রুম লক করে বসে যান সারা রাত দোয়া করতে থাকেন নফল দোয়া করছেন যে দোয়া করে যাইজ হবে বেদাত তাহলে বুঝতে পারছে নিশ্চয় যে রোজা ইফতার করা যে দোয়া হাদিসে আছে যতটা আছে ততটাই বলতে হবে তার বেশি বাড়ানো চাহিজ নয় আর তাকবুল তারপর বলছেন প্রত্যেকের এখন মকবুল মারদুদ প্রত্যেকের কয়েকটি করে কিসিম আছে মকবুলের কয়েকটি প্রকরণ রয়েছে আর মারদুদের কয়েকটি প্রকরণ রয়েছে অতা ফাসিল এবং তাতে বিস্তারিত আলোচনাও রয়েছে আমি শিগরই আলোচনা করব শীঘ্রই খুব নিকটে আলোচনা করব আল মত আউ্য়াল এখন প্রথম অনুচ্ছেদে আল খাবুল মকবুল মকবুল হাদিস এতে দুইটি আরো আলোচনার বিষয় রয়েছে তারপরে আকসাম আল্লাহ হ্যাঁ ওটা করা যায় ওটা পরে আসবে এখানে সংক্ষেপে যেহেতু শুধু হুকুম বায়ন করেছে তা করতে হবে কারণ ওটা হচ্ছে উম্মতের হিতাকাঙ্ক্ষী হওয়া কারণ মানুষকে না জানালে মানুষ হয়ে যাবে সেই জন্য এই জন্য বলে দিয়েছে এই হাদিস আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম ইসমাইল বখারি কে তিনি জয়ী বললেন অমুক ব্যক্তির অমুক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়নি আজকে শোনালাম না তোমার পরে ছিলেন নাম ছিলেন আমল করা হাদিসের কথা হচ্ছে এটি আমল করা যাবে না ফজলিলতার ক্ষেত্রেও জয়ী হাদিস আলোচনা করলে বিস্তারিত হবে না আসল হচ্ছে যে কোনো জিনিস ফজলিলত আমল করাও একটা হুকুম যেমন একটা দুয়া পড়বেন এতে এক লাখ নেকি পাবো এটা হুকুম হলো না এটা শরীয়তের বিধান হয়ে গেল যে আপনি লাখ নেকি পাবেন যেগুলো লক্ষ লক্ষ নেকির কথা অনেক ক্ষেত্রে যেহেতু তার হুকুমটা তিনি হুকুমের ক্ষেত্রে সিথিল ছিলেন সিথিল। এই জন্য শুধু তার মত সবসময়ই সাব্যস্ত রাখলে হবে না অন্য অন্য মহাদেশিনের সামনে রেখে কম্পেয়ার করে তুলে ধরতে হবে এমাম তিরমিজি শক্ত মানে ওদের শর্ত খুবই মানে শক্ত যার ফলে অনেক হাসান হাদিসকে তারা জয় করে দিয়েছে আর একদল মধ্যমপন্থী যেমন ইমাম বোখারি এরকম ধরনের অলমারা আছেন আইমারা রয়েছেন আর দল সিথিল তার মধ্যে এমাম তিরমিজি আমি একজন একটা ফটো দিচ্ছি ঠিক আছে কিন্তু দেখেন দশজন দায়ী আর একটা উল্টো ফটো দিচ্ছে তো আমার তাই নেবেন নাকি তারপরে বিবেক বিবেচনা করতে হবে জরুরি নয় যে আমার কথা সবটি ঠিক হবে বুঝা গেছে তো এম তিরমিজি একা যদি কোন হাদিসকে সহি বলেন কিন্তু আরো এমাম বুখারী রহমতুল্লাহ তারা তার চাই অনেক বড় তিনি না এমাম তিরমিজ রহমতুল্লাহ যদি একটাকে সহি অন্যরা সাপোর্ট করেন তাহলে ঠিক কিন্তু এমাম তিরমিজি যেহেতু নিজেই শিথিল যদি উনি হাদিসকে সহি বলেন কিন্তু এমাম বুখারী এমাম মুসলিম আর তিনজন তার জয়ীব বলেছেন কার বাড়ি হলো তার কথাই নেব বলবেন ওইরকমারিতুল্লা সামনে যেমন আমার সামনে হেলাল মোল্লা যারা আসলে ওরা যারা মজাবপন্থী তারা প্রথম আগে মজাহ কায়ম করে তারপরে দলিল তলাশ করছে সহি ও আর জয়ীফ হোক মুশকিল টা এখানে কিন্তু হাদিস যারা করি না তারা ওইরকম না তার বলছে আগে দলিল দেখবো তারপরে সিদ্ধান্ত নেব দুটো রাস্তায় পার্থক্য আছে অনেক পার্থক্য এখন যারা মুখাল্লে হানাফি বিশুষ্কার হানাফি মজাহের ভিত্তি যেহেতু জয়ীফ হাদিস বেশিরভাগ ক্ষেত্রে তার আগে হাদিস খুঁজছে না যে হাদিস মোতাবেক চলবো না আগে আমাদের মহাব ঠিক থাকতে হবে তারপরে হাদিস খুঁজবো এখন বুকের পর হাদিস সহি তারপরে মানবো না কোনটা মানবো নাভির জয়ীফটাই নেব এটা কি রাস্তা সহি রাস্তা রাস্তাই ভুল আসলে দিলেন আর জয়ী আশ্চর্য কথা কি জন্য আপনি বলেন সুরাফাতে যখন পড়া হয় তখন চুপ থাকো ওই হাদিসটা কি বোারি মুসলিম আবুদির হাতির কিতাব তারা তার হাদিস আমল করতে চাই না মজা ঠিক রেখে খুঁজব হাদিস আমাদের মজাবির উল্টা হয়ে গেলা নামাজ ভাই না ওইটা নেবো না কোনটা নেব সেতু যখন তেল হবে তখন চুপ থাকো ওইটা নেব বুঝা গেছে অন্তটা সাফ হইতে হবে রসুলের তরিকার উপর আমল করার জন্য জেন্না বিশ্বাস প্রমাণিত আমার সাথে না সাফির সাথে না মালিকের সাথে আমি ওইটা দেখা দেখা দেখি আমার সাথে মিলেছে আমরা এখানে গিয়ে তারা মার যাবে এই তরিকা তাদের না এটা ঠিক থাকতো হানাফির ঠিক থাকতো সাফির সাফিটা ঠিক থাকতে হবে ঠিক থাকতো আমি না আমি যেহেতু আমি পার্থকানে আজকে পড়িয়েছি প্রশ্ন বেশি হাদিস পড়ে প্রশ্ন নেই